আজকে আফসোস লাগে আজকে মক্তব্যুর অবস্থা দেখলে বিভিন্ন জায়গা থেকে মক্তব্য বিলুপ্ত হয়ে যাচ্ছে কোরআন হাদিসের জ্ঞান তো নাই স্কুল কলেজগুলোতে আজকে কোরআনের জ্ঞান নাই কোরআনের সিলেবাস নাই যাও একটা আসলে সকালে মক্তব আজকে এই মক্তব্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে দেরকে কিভাবে আপনি কোরআন দিবেন আপনার ছেলেটাকে কিভাবে যার নাম থেকে কিভাবে এই জাতির অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে শুক্রবার দিন জুমার কুদবা আধা ঘন্টা বক্তব্য না যথেষ্ট না কোরআনের জ্ঞান দরকার আজকে বাবা মারা ব্যস্ত হয়ে যান সন্তানকে মানুষ করার জন্য ব্যস্ত হয়ে গেছে অনেক করবে। আপনার এত টেনশন এত চিন্তা তার পড়াশোনা নিয়ে আপনি কখনো চিন্তা করেছেন আপনার সন্তানটা সকালে মোকাবে যায় কি না কেন যায় না কে দায়ী আপনি না আপনার সন্তান দায়ী সে কেন কোরআন পড়তে জানে না এই কে দায়ী একটু ভেবেছেন আপনি মারা গেলে তো জানা যা পড়বে না তো পড়বে দোয়াও করতে পারবে না দোয়া করা সব সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে আল্লাহটা কবুল করেন সন্তান তো দিয়ে অসৎ কোরআন শিক্ষা দেন নাই মারা গেলে তো আপনি বিপদে পড়লেন আপনার সম্পদ দরকার যে সম্পদ আমলের সম্পদ কিন্তু যেটা গেছেন ভালো আমল তো আপনার আমল নামে জমা হচ্ছে না সন্তান বিভিন্ন জায়গায় ওই কবরে থেকে পাবেন আর সব সন্তান যেটা রেখে গেলে সে পড়বে রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিয়ে সজ রং সে পড়বে রব্বির ফিরলি ওয়ালি ওয়ালি ডাইয়া মুখ মিনি হেসা আমরা পড়াশোনা করেছি আমরা পনেরো বছর পড়ালেখা করেছি মাদ্রাসাতে যে সমস্ত আলেমরা ছুটেন না মাত্র দশ হাজার পনেরো হাজার বেতন নিয়ে নিজের পাঁচ ছয় জন সন্তান স্ত্রী বাবা মাকে নিয়ে চলছেন মুসাফিরি জীবন গরিবী জীবনযাপন করতেছেন তারা শুধু পরকালের দিকে তাকিয়েছেন আমরা এই শিক্ষকদের কাছে পনেরো বছর হয়েছে খানায় হাদিস করেছি এগারো বছর এখন পর্যন্ত শিক্ষকদের দোয়া করি আল্লাহ আপনি আমাদের শিক্ষকদেরকে হেদায়ত মানে ভালো কল্যাণের পথে রাখুন আমাদের শিক্ষকদেরকে আপনি নাজাত দিন আমাদের শিক্ষকের সকল সমস্যা দূর করে দিন আল্লাহ তাদের আমায় সাহাব দিন আর আমি যদি দোয়া নাও করি এই যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য দেওয়ার কারণে আল্লাহ আমাকে যে বেনিফিট দিবেন একটা পার্সেন্ট কমবে না কিন্তু আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ অটোমেটিক তাদের আমলা আমলাম এগুলো যোগ করে দিচ্ছেন বলতে হবে না সম্মানিত উপস্থিতি পিতা মাতার জন্য সন্তান দোয়া করবে আমরা পিতা মাতার জন্য দোয়া করি আমাদের শিক্ষকদের জন্য আমরা দোয়া করি সম্মানিত উপস্থিতের কথা যেন না হয়ে যায় মাঝে মাঝে বাটা পরে পরীক্ষা আসলে আর স্টুডেন্ট খুঁজতে পাওয়া যায় না পরীক্ষা ছাড়া এমনি কম আর যখন পরীক্ষা আসে তখন শিক্ষকরা বসে বোমাইতে হয় মুক্তবে পাঠান অন্তত কোরআনটা শিক্ষা দিন আপনি নিজের বাসায় কোরআন করুন বাচ্চাদেরকে দিয়ে বাসায় কোরআনতে লাগ করুন বাসায় রহমত হবে ফের আসবে তার কল্যাণ হবে কোরআনের সাথে সম্পর্ক থাকলে সে অনেক কাছ থেকে বিরত থাকতে পারবে যার ভিতরে বললাম কোরআনে আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমগণ আলেম মানে যার ভিতরে কোরআনের জ্যোতি আছে কোরআনের আলো আছে से आल्ला के सब चाहती बस भय करें अत सतान के कुरान् ज्ञने ज्ञानवान कर कुरान् ज्ञने ज्ञानी बनान कल्याण परकालो आपने कल्याण पाने